উপলক্ষ্যে বিশেষ লাহমান তিনি আর রয়েছে সমস্ত উত্তম সুন্দর গুণবাচক নাম সমূহ কালী সে সকল নামে তোমরা তাকে ডাকো দোয়া কর ইবাদত করবে আল করিম আল আকরম আল্লাহ সুহাম তাল্লা নাম সম্পর্কে আমরা জেনেছিলাম আজকের পর্বে যে নাম সম্পর্কে আমরা জানব সেই সুমহান নাম হচ্ছে জুল জালাউআ ইকরম যিনি মহিমাময় যিনি মহানুভব লক্ষ্য করলে আমরা দেখতে পাই এখানেও সেই কারাম শব্দটি রয়েছে আল্লাহ তিনি জুল জালা আলী ওয়াল ইকরাম তিনি মহিমাময় তিনি মহানুভব আল্লাহুবহান তার মহিমা তার মাহাত্ম গৌরব তার জৌলুস এটি তুলনা তুলনাবিহীন আল্লাহ সুহান তিনি রাজকীয় তিনি সম্মানিত সমস্ত মর্যাদা গৌরব মাহাত্ম সম্মান এবং সম্ভ্রমের উৎস তিনি জুল জালাল তিনি জুল জালায় আলী ওয়াল ইকরম তিনি করিম তিনি উদার তিনি মহানুভব তিনি অভিজাত এবং সম্মানিত কুরআনের দুইটি স্থানে আলো সহলা তার এই নামকে ব্যবহার করেছেন জুল লালি ওয়াল ইকরম শাব্দিক অর্থে জালাল জিম লাম লাম এর মাধ্যমে তিনটি অর্থ নির্দেশিত হয় প্রথম অর্থ হচ্ছে যিনি গৌরবময় যিনি রাজকীয় যিনি সম্ভ্রম উদ্রেককারী দ্বিতীয় অর্থ হচ্ছে যিনি উচ্চ যিনি সুমহান এবং যিনি অমুখাপেক্ষী যিনি স্বাধীন এবং তৃতীয় অর্থ হচ্ছে যিনি সব কিছুর উপরে যিনি সর্বোচ্চ ইকরম ক্যারিম এবং আক্রম এই নামগুলো এসেছে শব্দমূল কাফ, রা এবং মিম থেকে এর মাধ্যমে চারটি অর্থ নির্দেশিত হয়ে থাকে প্রথম অর্থ হচ্ছে যিনি উদার যিনি দানশীল যিনি প্রচুর পরিমাণে প্রদান করে থাকেন দ্বিতীয় অর্থ হচ্ছে যিনি অভিজাত যিনি সম্মানের অধিকারী যিনি সম্মানিত এবং দামি তৃতীয় অর্থ হচ্ছে যিনি মূল্যবান যিনি দুর্লভ যিনি সবচেয়ে দামি এবং চতুর্থ অর্থ হচ্ছে যিনি কৃপাশীল যিনি অনুগ্রহশীল যিনি বরকতময় তিনি আল্লাহ সুবহান তিনি আল ক্যারিম তিনি আল আকরম তিনি ভাষাগত ভাবে জু বা জু এর অর্থ হচ্ছে কোনো কিছু যার মধ্যে বিদ্যমান বা বিরাজমান থাকে যিনি কোনো কিছুর অধিকারী কাজেই যখন বলা হচ্ছে জুল জালাল এর অর্থ হচ্ছে আল্লা সুহান্লাহ তিনি আল জালাল এর অর্থ হচ্ছে আল্লা সালাহ তিনি এই গুণের অধিকারী এই গুণ এবং বৈশিষ্ট্য তার মধ্যে বিরাজমান তিনি আল জালাল তিনি জৌলুসময় তিনি রাজকীয় তিনি গৌরব এবং সম্মান মহিমা এবং মাহাত্মের অধিকারী আল্লা সুহামাতাল্লা কুরআনে তার সুমহান সত্তা সম্পর্কে বর্ণনা করে আমাদেরকে জানিয়েছেন তাবা রকাস মোরব্বিকা জিল জালালিওয়াল ইকরম কত বরকতময় কত পুণ্যময় কত মহান আপনার রবের নাম যিনি মহিমাময় যিনি মহানুভব সুরা আর রহমানে আরো এসেছে আল্লা সুহান তাল্লা বর্ণনা করে বলেছেন কুল্লুমান আলাই হ্যাফানা ভূপৃষ্ঠের সবকিছুই ধ্বংসশীল সব কিছুই ধ্বংস হয়ে যাবে একমাত্র বাকি থাকবে আপনার মহিমাময় এবং মহানুভব সবকিছুই ধ্বংস হয়ে যাবে একমাত্র বাকি থাকবে সেই সুমহান গৌরবময় আল্লাহ যিনি জুল জুলি যিনি মহিমাময় গৌরবয় রাজকীয় জৌলুসূর্ণ এবং যিনি মহানুভব মহা উদার এবং মহাদানশীল আল্লাহ তিনি চিরঞ্জীব তিনি সব সবসময়ই থাকবেন তিনি কখনও মৃত্যুবরণ করবেন না আল্লাহআ দীবন এবং মৃত্যুর ঊর্ধ্বে দীবন এবং মৃত্যু এগুলো আল্লাহ একটি সৃষ্টি মাত্র আল্লাহ সব সময় বিরাজমান আর শাহি রাহিমা তিনি বলেছেন যখন তোমরা এই আয়াত করবে অর্থাৎ পড়বে কুল্লুমান সবকিছু ধ্বংসশীল হয়ে যাবে তখন সেখানে থেমে যেও না বরং পরবর্তী আয়াতকে মিলিয়ে পড়বে কারণ পরবর্তী আয়াতে বলা হয়েছে ওয়ব কাাম বাকি থাকবে একমাত্র আপনার মহিমাময় কৌরবময় এবং মহানুভব রবের সত্তা আল্লা সুহাতাল্লা তিনি গৌরবময় তিনি মহিমাময় তিনি মহানুভব তিনি জৌলুসময় তিনি সম্মানের উৎস সম্মানের অধিকারী তিনি জালাল এবং কারমের অধিকারী তিনি ভক্তি এবং শ্রদ্ধার দাবিদার তিনি ভক্তি এবং শ্রদ্ধার উৎস তিনি ভক্তি এবং শ্রদ্ধা উদ্রেককারী কাজেই আল্লা সুভাতালার সেই সুমহান বরত্ব এবং শ্রেষ্ঠত্বকে অনুভব করে আমাদের সেসকল আমল করা উচিত যে সকল কাজের মাধ্যমে আল্লা সুহাত আল্লার বরত্ব এবং মহিমা ঘোষিত হয় যে সকল কাজ আল্লাহর অসন্তুষ্টি সৃষ্টি করে সে সকল কাজ থেকে আমাদের বিরত থাকা উচিত রসুল্লাহ তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে প্রত্যেক সালাতের পরে বস অবস্থাতেই সালাম ফেরানোর পরে এই দোয়া পাঠ করা তিনি নিজেও এই দোয়াটি পড়তেন তিনি বলতেন আল্লাহাম তাবা ইয়া জম দোয়ার ক্ষেত্রে এই নামটি জুল জালাল থেকে জল জালাল এভাবে পরিবর্তিত হয়ে যাবে তিনি বলেন্লাহমাত তিনি মহিমাময় তিনি গৌরবময় তিনি রাজকীয় এবং তিনি উদার মহানুভব উদারতা এবং মহানুভবতা এটি আল্লাহর একটি গুণ এবং যারা উদারতা এবং মহানুভবতা প্রদর্শন করে আল্লাহ তাদেরকেও ভালোবাসেন তিনি আল্লাহবর্তীবর্তী কৃপন ব্যক্তি আল্লাহ থেকে দূরবর্তী মানুষদের থেকে দূরবর্তী এবং জান্নাত থেকেও দূরবর্তী অন্যান্য হাদিসে যেমন মোসনাদ আহমদ এবং নাসাই সেখানে রাসুল্লাহ সালাই তিনি আমাদেরকে উৎসাহিত করেছেন দোয়া করার ক্ষেত্রে আল্লাহ সুহামতাল্লাহ এই নামের মাধ্যমে দোয়া করতে এবং এই নামের মাধ্যমে আল্লাহ দোয়া করার সময় এভাবে গৌরব এবং সম্মানের উৎস আপনি আমাকে দান করুন আপনি আমাকে প্রদান করুন কিছু ভা দিসে আল্লাহ এই নামকে অর্থাৎ করম এই নামকে আল্লাহ সুবাহ সবচেয়ে বড় নাম বা ইসমে আজমের অন্তর্ভুক্ত বলে উল্লেখ করা হয়েছে যেমন নাসাই টেবর্ণীতে একটি এসেছে আনাস তিনি বর্ণনা করে বলছেন যে একবার আমি রসুল্লাহামের সঙ্গে বসা অবস্থায় ছিলাম তখন এক ব্যক্তি দাঁড়িয়ে সালাত আদায় করছিল সে রুকুশিজা এবং তশাহুদ করল এবং এরপর সেভাবে দোয়া করছিল সে বলছিল রসুল্লাহ সাল্লাম তখন সাহাবা একরামকে ডাকলেন এবং বললেন তোমরা কি জানো সে কিসের মাধ্যমে দোয়া করেছে সাহাবাইকরাম বললেন আল্লাহ এবং তার রাসুলি সবচেয়ে ভালো জানেন তখন রসুল্লাহ সাল্লাম বললেন যার হাতে আমার জীবন সেই সত্তার কসম করে বলছি সে আল্লাহ সোহাম তাল্লাহ ওই ইসমে আজম বা সর্বোচ্চ নামের মাধ্যমে দোয়া করেছে যার মাধ্যমে দোয়া করা হলে তিনি দোয়া কবুল করে থাকেন যার মাধ্যমে কিছু চাওয়া হলে তিনি তা প্রদান করে থাকেন যে কারণে ময় হে মহানুভব সত্তা আপনি আমাদেরকে প্রদান করুন রনডস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন অর্গ অথবা ফেসবুক পেজ ডবল ফেসবুক ডট কম স্ল্যাশ অথবা ইউটিউব চ্যানেল ডব্লু ডবল ইউটিউব ডট মিডিয়া অর্গ